অনুপ্রাশ চির দিন হাসি মুখে অমলিন আদর সে ইসলামী সংস্কৃতি বর্ণিল শ্লোগানে চির দিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকিবে ইসলামী সংস্কৃতি বর্ণিল শ্লোগানে ঠান্ডা উঁচু করে রাখিবে অনুপ্রাশির দিন হাসি মুখে অমরিন আদর্শ ইসলামী সংস্কৃতি বর্ণিল মুসলিম জাতিয়া যে গোলামের যাত ইমানকে দিচ্ছে বলিদান অনুপ্রাস পৌঁছাবে মুমিনের কানে কানে আল্লাহর নাম কত মহিয়া মুসলিম জাতিয়া যে গোলামির দিচ্ছে বলিদাশুছনের মুসলিম জাতিয়া যে গোলামির জাতা কলে হিমানকে দিচ্ছে বলিদা অনুপ্রাশ পৌছাবে ভুমিনেরি কানে কানে আল্লাহর নাম কত মহিয়া অনুপ্রা চির দিন হাসি মুখে অনবে ইসলামী সংস্কৃতি অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে अश्लीलत समे पृथिवीर प्रत्ययर अश्लीलता विचरण सुस्थ स्वाधीन पृथिवीर प्रत्यय अनुप्राशील हो बेमरण শিশিরের সুরের ছোঁয়ায় তোমাদের মন নিশ্চয় সিক্ত হয়েছিল বন্ধুরা এই অ্যালবামে যারা তোমাদের জন্য গেছেন তারা হলেন বন্ধু শামীম আহমেদ মহিবুল্লাহ শাহ জালাল রায়হান রাব্বি খায়রুল আলম মুজাহিদ রায়হান ও আমি ইমতিয়াজ রাসেল গানের কথাও সুর করেছেন আমাদের প্রিয় ভাইয়া ইয়াকুদ হুসাইন সোহান নাসার আহমাদ এনামুল কবির মাসুম বিল্লাহ ও মোসাদ্দিক আহমদ মুসা। আরও ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক এম মঞ্জুরুল হক সঙ্গীত পরিচালনায় ছিলেন অনুপ্রাশের প্রধান পরিচালক আব্দুল আহাজ সালমান ও সার্বিক দিক নির্দেশনায় ছিলেন শরীফ মাহমুদ ভাইয়া আমাদের সার্বিক সহযোগিতা করেছেন নেসার আহমাদ মাহমুদুল হাসান ও ইয়াসিন আহমদ ভাইয়া বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ